নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও সোনার মতো আমাদের সকলকে দান করেন সকলে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 Alam tara kayfa fa'ala rabbuka bi ashhabi al-firin Alam yaj'al kandahum fi muntaradin Wa arsal 'alayhim সম্মানকময় সুধক্তো মণ্ডলী সকল একটু محبتের সাথে জিকির করি লা ইলাহা ইল্লা দদ মুস্তে রমদমিদ উ দদো হের করতে কদ র তে কর দে সন্দীপ সেনেরহাট এব ময়দানে ইসলামী যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বিশাল তফসির উ কোরআন মাহফিলের প্রথম দিবসে সমাপনী অধিবেশনের মহতরম সভাপতিম হাজরতলা কিরাম লক্ষ্য করে শুকুর সুযু জি মোহার আমাদেরকে হায়াত করে দুনিয়ার নাতের বাগান আদিসের এই মুবরক মুজলিশ আশা ও বসার মতো তাও যদি আল্লাহ হায়াতফিক দান করেন আগামীকাল পর্যন্ত আপনাদের মাঝিয়াকে বাঁচিয়ে রাখেন তো ধারাবাহিক দিন কিছু আলোচনা করার চেষ্টা করবো তবে ধারাবাহিক দিন আপনাদের মাঝে তাফসির বা ব্যাখ্যামূলক আলোচনা করার চেষ্টা করব ইনশা তবে আমি নালায়কের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়তের জন্য প্রয়োজন হয় বলেন আমি আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনা তত সুন্দর হবে দোয়া করা যাবে আল্লাহ করুন করেন বলে আপনাদের এখানে এসে একটা জিনিস আমার দৃষ্টিগোচর হয়েছে যেটা প্রায় জায়গায় দেখা যায় ও বিষয়ে কিছু কথা বলব আমি স্বাভাবিকভাবে আলোচনা নয়দানে লাম্বা খুদবা উপরিয়াম অতিরিক্ত কোনো ভূমিকা স্বরূপ কথা বলি না মূল আলোচনার উপরে মূল বিষয়র উপরে কিছু আলোচনা করার চেষ্টা করি তবে আজকে কিছু কথা বলতে হবে এই কথাগুলো মাঠের মধ্যে বলাই উচিত এজন্য বলতেছি বর্তমানে বাংলাদেশের ওলাম আই বাংলা শব্দ লেখা বা ব্যবহারের ক্ষেত্রে বাংলা একাডেমিকে অনুসরণ করতেছে এটা আমার কাছে দুঃখের বিষয় গ্রাম বাংলা একাডেমিকে কেন অনুসরণ করেছে বাংলা ভাষার কারা বাংলা ভাষার পিছনে বাংলা একাডেমির নাক গলানোর কোনো অধিকারী নেই সেটা বলো আগে মুফতি লেখা হতো তয় দীর্ঘই দিয়া এখন রস্যাট দেওয়া এটা যে ইসলামের বিরুদ্ধে বড় এক ষড়যন্ত্র সাধারণ মানুষ না জানলেও আমরা সমাজে যারা সচেতন এই জিনিসটা আমাদের লক্ষ্য করা উচিত বাংলা ভাষা কোনো হিন্দুর বাচ্চা তৈরি করে নেই কোনো খ্রিস্টান তৈরি করে নেই কোন বৌদ্ধ তৈরি করে নেই বাংলা ভাষার রচয় ছিলাম একমাত্র ভাষা যেই ভাষা আরবির সাথে আপনারা বলেন তো রসিকের দিয়েই তো ই বুঝায় তো দীর্ঘ ইকের দরকারটা কি ছিল রসার দিয়েই তো ও বুঝায় তো দীর্ঘ ইউকার দরকার ছিল কি বাংলায় শখ হয়টা একটাই তো যথেষ্ট ছিল তিনটা কেন তিনটার সাথে মিলিয়া তিনটা স বানো হয়েছে একটা দ্বারা সদ বুঝাবে একটা দ্বারা সিন বুঝাবে একটা দ্বারা সা বুঝাবে কিন্তু ইংলিশে কিন্তু একটাই ঠিক এটা যেখানে জের আছে সাথে জের বামে শাকিন আছে টান আছে সেখানে দীর্ঘিকার ব্যবহার হবে মুফতি এটা দীর্ঘকার এবার আসেন বাংলা একাডেমি বাংলাদেশে মানুষের মাঝে বাস্তবায়ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে ইন্ডিয়া আলাদা থিউরি দিয়েছে বাংলা ভাষার মধ্যে কিছু অপরিচিত শব্দ আছে অপরিচিত শব্দের মধ্যে আর দীর্ঘকার দেওয়া যাবে না সব রসিক এই অপরিচিত শব্দ দিয়া তারা কি বুঝাতে চাই অর্থাৎ আরবি যত শব্দ সেগুলোকে তারা অপরিচিত হিসেবে আখ্যায়িত করেছে অথচ আরবি কি অপরিচিত আরবি পরিচিত তো কোনো শব্দই নেই আরবি হলো সেরা সর্বশ্রেষ্ঠ ভাষা। সেই আরবি শব্দগুলোকে অপরিচিত শব্দ বানায় তারা বুঝাতে চায় আরবি এটা কোনো পরিচিত ভাষা নয় কোরআন এটা কোনো পরিচিত কোরআন নয় কোরআন বিধান আরবি ভাষা পর ভাষা এটা কোনো সভ্য ভাষা নয় এজন্য তারা আরবির আছে মোটামুটি মুসলমানের মধ্যে কিছু একটা বিষ আমরা ঢুকায় দিতে পারলাম বর্তমান জমানায় ওলামায় ক্রামকে সমাজের হাল ধরতে হবে না হয় আবার জাহিল যুগে পরিণত হবে মানবর জমিন যেখানে টুপিওয়ালার নেতৃত্ব নাই সেখানে কোন সভ্যতা থাকতে পারে না ইতিহাসে যুগ সোনালী আমরা দেখেছি। ইতিহাস থেকে পাওয়া যায় প্রত্যেকটা সোনালী যুগের রচনা হয়েছিল টুপিওয়ালার হাত ধরে কালাম আল্লাহ হাতে যতদিন ক্ষমতা ছিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল সমাজ পরিচালনার দায়িত্ব ছিল ততদিন পর্যন্ত ওই সমাজে হয়নি মা বোনেরা তাদের কখনো টেনশন করেনি রাস্তায় মাল পড়ে রয়েছে মালিক যদি কখনো বুঝতে পেরেছে যে আমার মালটা হারানো গিয়েছে সে খুঁজে এক মাস পর্যন্ত খুঁজবে নিজেকে খুঁজে আনবে কিন্তু ওই পরে থাকা মাল কেউ কখনো ধরে না এই যুগ তথা দুনিয়া দুনিয়ালী কোন সমাজ পরিচালকের মাধ্যমে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব নয় আর একটা কথা বলবো ভিডিও নিয়ে আলি সাল্লাম ছবি অঙ্কনের ব্যাপারে বলেছেন এটা হারাম এটা আজীবন হারাম থাকবে ছবি অঙ্কনটা জোরে বলেন না আঁকতে হয় আমাদের মহাদিস এটার সাথে মোসাবাদিয়া ছবি তুলে সেটাকে প্রিন্ট করাটাকেও হারাম বলেছেন যেহেতু আমরা কিন্তু এই হারাম ছবি আমরা কখনো প্রয়োজনে তুলি কিনা কত বলেন কখন তুলি আপনার সম্পদ সংরক্ষণের জন্য ছাড়া নিবন্ধন করা যায় না এখানে ছবি আমরা তুলি কেন লৌকিকতা না জোরে বলেন আরো জোরে বলেন মাদ্রাসার মধ্যে ছাত্ররা লেখাপড়া করে ছাত্র সংখ্যা এর জন্য ছবি দেওয়া জায়স এই জায়সটা এই যে ছবি তোলাটা লৌকিকতা নাকি ঠেকা তো হারাম জিনিসটা ঠেকার কারণে কেন কেমন ঠেকা না করলে আমার সম্পাদন করতে পারি না আছে নাকি এবার আসেন ছবি এবং ভিডিও ইন্টারনেট জগতে একটা জগৎ আছে ইউটিউব জগৎ যারা নেট ব্যবহার করেন তারা জানেন কি জগৎ জগৎ যেখানে শুধুমাত্র ভিডিওই দেখা হয় অন্য কিছু দেখাও যায় না দেওয়াও যায় না ওখানে ইউটিউবে কোটি কোটি দর্শক আছে যারা মাহফিল আসে না শুধু ইউটিউবে দেখে মসজিদও যায় না পীরের কাছে মরিদ হয় না তবলিগের সময়ও লাগায় না ওই লোকগুলো শুধুমাত্র ইউটিউবে ইসলামের প্রচার কিভাবে হয় সেটা খুঁজে আর সেই ইউটিউব দখল করে আছে বর্তমানের তথা আহলে আসে বর্তমানে কোটি কোটি দর্শক লাহাবিদের সেই ভিডিও গুলো দেখে দেখে দেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কাফের বলে দেব কে কাফের বলে এখন ওই ইউটিউবে যারা বক্তব্য দেখে দেখে আমি যে ওয়াজ করতেছি এটা তো তাদের কাছে পৌঁছবে না কিভাবে পৌঁছাবেন ওই দর্শক ওখানেই যেহেতু আছে বাতিল যেভাবে আসবে মোকাবেলা সেভাবে করতে হবে ওদের জবাব ভিডিও করে সেখানে দেওয়া এখন কারণ ওরা জবাব খুঁজে জবাব পায় না কারণ মদানি দাম ইন্ডিয়া পাকিস্তান বড় বড় বাংলাদেশের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব সহ ভিডিওর ব্যাপারে ফতুয়া দিয়েছেন এখন থেকে ইসলামের স্বার্থে লৌকিকতার জন্য নয় ঠাকার কারণে ভিডিও করা লজিব হয়ে গেছে যদি এ সমস্ত ফতুয়ার প্রয়োজন হয় আমি ফতুয়া মানুষগুলো টুপি মাথায় ওই সমস্ত মানুষের টুপিগুলো কেড়ে নিয়ে যাবে কারণ লাহাবিরা ফতুয়াতে টুপি মাথায় দেওয়া লাগে না অনেক লম্বা কথা বলে ফেললাম দুইটা কথা বলার প্রয়োজন ছিল বিদায় আলোচনা আলোচনা আয়াতের মধ্যে হতে তিরিশ নম্বর করেছি। আল্লাহ রান করেন কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে কষ্ট ভালো রেখে মন মানসিকতা ভালো রেখে আমি নালায় সবার থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায় আগমনী বার্তায় আল্লাহ রব আলিন একটা অলৌকিক ঘটনার অবতরণ করেছিলেন কয়েকদিন আগে কিসের আগে জন্মের আগে মাধ্যমে করে আল্লাহ জানায় দিচ্ছেন নবীগণ দুনিয়াতে আসার তাদের আগমনী বার্তায় যদি কোন অলৌকিক ঘটনা ঘটে সেগুলোকে বলে ইরহাস একটু মুখস্ত করতে হবে দুনিয়াতে আসার পরে তাদের থেকে নবতী প্রাপ্তির পর কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে মরজিজ কি বলে নবী নয় তবে আল্লাহ মু ঠিক কি না রাখুক সুন্নতি পোশাক থাকুক চাই না থাকুক সে বিশ্ব অলি কি অলি আল্লাহ শুধু এলাকা ভিত্তিক দেশের বাংলার জমিনে আছে মনে হয় না এক বছরে বাংলাদেশের অলিদের লিস্ট শেষ করতে পারবে ঠিক এই অলৌকিক ঘটনার মধ্যে যারা হকানি আল্লাহ আহলে হক তাদের থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে আর কারণের থেকে নামদারি পীরদের থেকে পীর থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে জাদু কি বলে আগুনে হাতলেই মনে করেন না যে ইনি খাতি যায় নামাজ পানির উপরে বিছাইয়া নামাজ পড়লেই মনে করেন না এ খাতি খাতি হওয়ার জন্য আগুনে পানিতে খাতি বড় আউলিয়া তো হইতো বড় পীর সর্বাপেক্ষা বড় পি রেকর সর্বকুমি ও মুসলমান কার আমার দেখে দেখে পাগল হওয়ার কোন দরকার নাই ও মুসলমান যার শূন্য যত মজবুত যার শূন্য তোরা আমজবুত সে তত বড় বল সে কোন দরজা নাই জানালা নাই সুই সিদ্র পরিমাণ একটা সিঁদ্রু সুইয়ের সিদ্ধু পরিমাণ একটা সিঁদ্রু বানায়া। ওই ঘরের মধ্যে সিদ্ধো দিয়ে ঢুকে আর বাহিরে বের হয় দুনিয়ার কেউ ঘরের মধ্যে উঠতে পারে না পরিমাণ দিয়া ঝোকার মতো ক্ষমতা অর্জন করছে হঠাৎ বড় আল্লাহ আল্লাহ রশিদ আহমদ গঙ্গুলি বল আর কি কি অর্জন করছো পাদ্রি জবাব দেয় ও আল্লাহ আমি চাইলে না পাদ্রি পানি হওয়ার পরে রশিদ আহমদ গঙ্গির একটা রুমাল পানির মধ্যে ভিজা রাখলেন এবার ডাক দিলেন এ আয় বাস্তব রূপে ফিরে আয় আমি তোমার পানির মধ্যে একটা রুমাল ভিজে গেছি আমি যখন পানি হয়ে যাব তুমিও আমার পানির মধ্যে একটা রুমাল ভিজিয়ে রাখবা আল্লাহ পানি হয়ে গেলেন ব্যবধানটা বোঝাতে চাইলেন পাত্রি বন্ধ হুজুর আপনার আমার পানি হওয়ার বোঝার ব্যবধান কি আপনার মধ্যে আমার ব্যবধান কি আপনার যতটুকু ক্ষমতা আমার ততটুকু ক্ষমতা নিজের পানির মধ্যে ভিজানো রুমালটা না কাছে নিছে। এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ নিঃশ্বাস বন্ধে বিহু সবার অবস্থা দুর্গন্ধের কারণে নিতে পারে না যখন হুজুরের টান্ডুকে রুমাল নাকের কাছে ঘরান আর কদিন পায় না পাত্রি নাক দেয়া বলে সুযোগ আপনার সুগ্রান আমারটার মধ্যে দুর্গন্ধ কেন আল্লাহ রু অবাব দেওয়া বললেন ও পাত্রি তুমিও সাধনা করছ আমিও সাধনা করছি আমার শিখানো তোরটা লৌকিকতার জন্য মানুষকে দেখানোর জন্য আমার তা আল্লাহ কে রাজি খুশি করার জন্য রেজায় বাউলার জন্য এক জায়গায় নাচানাচিও করে সেও কিন্তু ও মুসলমান নামাজ পড়ে না ও মুসলমান ঠিক ভাবে তেল অত জানে না সেও কিন্তু হোলি তার কিন্তু মরিদ আছে তার কাছে আবার তাদের থেকে টাকা খাইয়া কোটি টাকার পাইয়া লক্ষ টাকার অফার পাইয়া টিভির মধ্যে গিয়া ওই মন্ডপীঠের পক্ষে সাপাই যায় না এজন্য বলি মুসলমান টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না সব টুপিওয়ালা টুপি ওলা নয় সব যুগ্মওয়ালা যুগ্মালা নয় সব দুশ্মান মুসলমানের দুশ্মান ইসলাম দুশ্মান হকি দু বেখবর নমাই নজর হুয়ুন বহি বাস চিসে দুনিয়া আজ খুদা গা বুদ নামা সার জিনিয়া মে হ দু তলবগার নে হুমিয়া কলবগার নেজার সুজার হো খরিদার নজার সুজার হার নে ইবরত কী তমাশা নে হায়বরত কিশা নেই হায় মুসলমান ও বন্ধ আমি আল্লাহর গোলামি কর গোলামি কর ও বন্দা গোলামী করার জন্য পাঠাইছি বন্ধ আমি আল্লাহর গোলামি কর দুনিয়ার মানুষের পূজা করিস না শ্বরে কিন্তু দলিলের কি করে কি করে অপব্যাখ্যা করে কি করে অপব্যাখ্যা করে আল্লাহ কে ভয় করো আমরা তো আল্লাহ কে ভয় করি তাদের দাবি হইতে বলেন নাই আল্লাহ বলে সত্যবাদীদের সাথে তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের কয়লা কুম দিন কুমলিয়া দিন আজকে যখন ওপরে আসলাম একটু চা বান করবো যেই দোকানে যাই টিভি চলে কোথায় চা বান কারণ আমি যদি কিছু বলতে না জানি আমার সন্দেহ মানুষ ভতো মানে কথা বল নেই বলে লাখুন দিন তুমি ওটার মর্ম জানবে এখন তোমাদের দিন তোমাদের আমাদের ধর্ম আমাদের কয়েকটা ব্যাখ্যা ধর্ম দিন অর্থ প্যামত দিন অর্থ কর্মে আল্লাহ এই দিন কি করবেন এদিন অর্থ এদিন এই দিন অর্থ এখানে ধর্ম ইন্ন এই দিন অর্থ কি ধর্ম এই দিন অর্থ কি ও মুসলমান ইমানদার ইন্দিন ইন্দিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর দরবারে সবচেয়ে সত্য ধর্ম গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম এখানে দিন অর্থ কর্মফল এখানে দিন অর্থ কি আল্লাহ পয়গম্বর কে বলে দিয়েছেন কাপেরা যেহেতু আপনাকে প্রস্তাব দেশে তুমি কতদিন আমাদের ধর্ম পালন করো আমরা কিছুদিন তোমাদের ধর্ম পালন করি না জগা কিছুদিন ডাল খিচুড়ি তো ইসলাম নয় ইসলাম হলো স্বচ্ছ ইসলাম কি আর বলেন এখন যদি কেউ বলে হুজুর তাদেরকে বলে দেন তোদের কর্মফল তোরা ভোগ করবি আমাদের কর্মফল আমরা ভোগ করবো তোরা তোদের টানিয়া থাক আমরা আমাদের থাকি তবে কিছুদিন তোরা আমাদের ধর্ম পালন করবি আমরা কিছুদিন তোদের ধর্ম পালন করব এটা সম্ভব নদী mana sohobate bauliya ভণ্ডাল আমি যে পীর বিরুদ্ধে বললাম তার মানে আমি যে পীর মানি না মানা ও মুসলমান আমিও পীর মানি আমিও পীরের দরবারে যাই তবে কেমন পর্দাওয়ালা গেলে বিপর্দাওয়ালা হ সেই দরবারে আমি যাই না যেই দরবারে উড়িষ্যা প্রসাদ করলে খারাইয়া খেড়াইয়া প্রসাদ করে এই দরবারে আমি যাই না ছোট চুল খালি হইয়া খাজার ধন খাজা শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবার এমন স্লোগান যারা দেয় তাদের দরবারেও আমি যাই না যে পিড়ের দরবারে বেমাজি গালে নামাজি হয় গেলে হালাল কামাই করে নেওয়ালা হয় মানুষে পরিণত হয় ও কোন মুসলমান যে পর্দা গেলে পর্দা বলা হয় তবে সবার হবে না যেখানে গেলে বেশির ভাগ মানুষ ভালো হয় সেখানে গেলে তুমিও ভালো হওয়ার আশা করা যায় অরসলমান আউলিয়া গ্রাম থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে কি বলে আউলিয়ায় গ্রাম থেকে হকানি আউলিয়ায় গ্রাম থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে কার কোন ভণ্ডপীঠদের থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলো জাদু নবীগণ দুনিয়াতে আসার পরে নবতী প্রাপ্তির পরে তাদের থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে নবীন তবে আল্লাহ মুখ তাদের থেকে আল্লাহ ওয়ালাদের থেকে থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে যদি নামদারি কোন পীর নামক ভণ্ডদের থেকে অলৌকিক ঘটনা ঘটে সেগুলোকে বলে স্মরণ থাকবে কয়াগম্বর দুনিয়ার শ্রেষ্ঠ কয়াগম্বর শ্রেষ্ঠ মানব দুনিয়াতে আসার পঞ্চাশ বা পঞ্চান্ন দিন আগে নবীজির আগমনী বার্তায় আল্লাহ রব আলমীন একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন ঐতিহাসিক ঘটনা যেই ঘটনাটা নবীজি দুনিয়াতে আসার পরে নবতি প্রাপ্তির পর আল্লাহ রাজিলের মাধ্যমে জানিয়েছিলেন আল্লাহ রব আলমিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন রহমত স্বরূপ কি স্বরূপ রহমত অনুভব করা যায় কি করা যায় কেমনে আমরা এখানে সবাই আসলাম যারা আসতে পারেন কারো কারো শরীর আছে কিন্তু অধিকাংশ মানুষ আসে নাই আসে না এই যে অনুভব করলাম আমরা ধর আসছি আমাদের উপর আল্লাহ কি আছে রহমত আছে এটা আমরা অনুভব করতে পারছি পয়গম্বর দুনিয়াতে আসার আগে আল্লাহ রবুল আলমিন একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছে যে ঘটনাটা ইরহাস এক রাষ্ট্র শাসন ক্ষমতায় ছিল নাজি নাজি খবর পেল গতকাল যতটুকু বলেছি একটু বোঝার জন্য বলতেছি ফিরো যায় তার কৌশল হিসাবে ইয়ামানের ক্ষমতা দেওয়া হয় তৎকালীন খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বেদক এবং আব্রাহানামক আব্রাহানের মধ্যে আমার ক্ষমতায় নিয়েই টানা টানি বসবে কৌশল ছাড়া আগানোর কোন সুযোগ নাই এ চিন্তা করে আবরাহা সিদ্ধান্ত নিল আমিও ইয়ামানের রাজধানী এলাকায় একটা জাক জমক গির্জা বানাবো সাত সজ্জায় পরিপূর্ণ থাকবে আমাদের গির্জা এই গির্জা জাক জমক পূর্ণ গির্জা যদি বানানো হয় তো মুসলমানেরা আমাদের গির্জা দেখে মক্কার জীর্ণ কাবা তাফের জন্য আর ইয়ামান ত্যাগ করবে না সিদ্ধান্ত অনুযায়ী যারা ছিলেন না কিছু করার নাই যারা ছিলেন না গিরজা বানানো শেষ হয়ে গেল আগামীকাল উদ্বোধন করবে সন্ধ্যায় চলে গেল উদ্বোধন করতে আসার মাঝখানের যে সময়টা রাত্র বেলায়গোতরের এক যুবক গির্জার মধ্যে পায়খানা করে চলে যায় কি বলে যোগ্য স্থান যোগ্য উদ্বোধন পরের দিন আব্রাহা বাহিনী হাজার হাজার বাহিনী সৈন্যবাহিনী রওনা দিছে গির্জা উদ্বোধন করার জন্য যখন গির্জার কাছে দুর্গন্ধ আব্রাহার মেজাজ গরম হয়ে গেছে কিসের দুর্গন্ধর ভিতরে ঢুকে থাকে দুর্গন্ধ কিসের যায় খবর নিয়ে দেখলো। গির্জার মধ্যে কে যেন হুঙ্কার বানানো গির্জার মধ্যে পায়খানা করে চলে গেল দু এক দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে এলাকার যত মানুষ আছে তাদের মধ্যে থেকে বাছাই করা হবে দোষীকে গ্রেপ্তার করে হাজার হাজার মানুষের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে জীবনে আর যাতে কেউ সাহস না করে আমার আওতার মধ্যে আজকে আর উৎপাদন হবে না আবরাহা আবার রাজধানীর দিকে ফিরে যায় ও মুসলমান মন্ত্রণালয়ের দিকে ফিরে গির্জা আগুন সন্মবাহী আল্লাহ আল্লাহ ক্ষুদ্রত দিয়া আগুন বাতাসের মাধ্যমে গির্জার মধ্যে লাগাইয়া গির্জা পুরে বর্ষ করে দেন ক্ষমতা আরো জোরে বলেন সে আল্লাহ নাকি বুড়া হয়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে নি চামড়া ঢিলা হয়ে গেছে বলেন ক্ষমতা কাজ আরও জোরে বলেন ও মুসলমান ক্ষমতা কাজ ক্ষমতা যদি আল্লাহর হয় আল্লাহকে যদি ভয় করো মুসলমান হুকুম মানা লাগবে কি লাগবে ঠিক কিনা ও মুসলমান দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছায় দুনিয়া সেরে চলে যাব আল্লাহর ইচ্ছায় মাঝখানের সময়টা কেন মানুষের ইচ্ছায় ব্যবহার করো নিজের ইচ্ছায় কেন ব্যয় করো মুসলমান আল্লা উপরে ভরসা করো আল্লাহর উপরে আস্থা রাখো আস্থা লাগবে না মালিক আল্লাহকে মানলাম কিন্তু রিজিকের মালিক এখনো আল্লাহ মানতে পারি নাই আল্লাহ রুদ্রত্যাচার হয় ও মুসলমান আল্লাহ রব্বুল আয়ালমিন চাইল ইসলামের দুশ্মনকে সায়স্তা করতে পারেন কিনা এমন ক্ষমতা আল্লাহ ও জল মুসলমান আব্রাহা ঘোষণা আছে মুসলমান রাজে তোমাদের গির্জা আকা দিয়া জালা দিছে আমিও শব্দ করলাম আল্লাহর ঘর রক্ষা করবেন কে আর যদি বলেন আল্লাহর ঘর রক্ষা করবেন কে চীনের মধ্যে যখন সুনামি হয় লক্ষ লক্ষ মানুষ মারা যায় কিন্তু তারা মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে মসজিদও ঠিক ছিল যারা আশ্রয় গ্রহণ করেছে তাদেরও কোনো ক্ষতি হয়। না সে আল্লাহ আছেন না আমি আল্লাহ আমি আল্লাহর পাইয়া শুক্রিয়া দায় কর ক্ষমতা দেখাই না অহংকার করিস না যত অহংকার দেখাবি সীমান্ত শ্রম করবি আমি আল্লাহ ধর্মে কিন্তু ছাড় দিব না জলাল আবার কর এই আল্লাহর ক্ষমতা বলে স্বীকার করলেন সব হল না সব আছে সেখানেই ইমানদার যেখানে নায়ক আছে সেখানেই মুসলমান যেখানে খুন আছে সেখানেই মুসলমান থাকতে পারে না ধ্বংস করার জন্য আমরা কি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবনি না দাদা ডাক গিয়া বললেন না না আল্লাহর আল্লাহর ঘর রক্ষা করবেন আল্লাহ বরং তোমরা যার যার স্থানে নিরাপদ আশ্রয় গ্রহণ করো আবরাহা হাতি বাহিনী নিয়ে রওনা হয় বাড়ি তুলনা রক্ষা করবে না যাও যাও দেখো মক্কার অবস্থা কি খবর নিয়ে দেখে মক্কা জনসন্ন এলাকা হয়ে গেছে মানুষের যত উট ছিল সমস্ত উঠগুলো এই সুযোগে ইয়া মানের অধিপতি আব্রাহা খবর দিয়া পাঠাইছে নীজির দাদা কয়েকজন লোক নিয়া আলমের দাদা তাওয়ার আছে না নাই জোনে বলেন ছেলে যদি দারোগা হয় ছেলের বাবার ভাব ছেলের সেইতে বেশি বাইরে যায় ঠিক কিনা দূর থেকে নবীজির দাদাকে দেখা যায় আব্রাহার সমস্ত বাহিনী গুলো সম্মানে দাঁড়ায় তার বৃদ্ধি হা দাঁড়ায় আব্রাহা চেয়ারটা ছেড়ে দিছে আব্রাহান দাদাকে হাসতে দেখে চেয়ারটা ছেড়ে দাঁড়িয়ে গেছে দাদাকে বসাই আব্রাহান নিজে নবীর দাদার সামনে হাতু ধরে বসে গেছে আল্লাহ তাকে সম্মান দেন দুনিয়ার মানুষ তাকে সম্মান করতে পারে না আল্লাকে মর্যাদা দিবে দুনিয়ার কোন মানুষ তাকে আমার জাদা করতে পারে না তবে আল্লাহ যদি কাউকে বেজি করেন তুমি আর সমস্ত মানুষ মিলেও তাকে সম্মানিত করেন তার বিরোধীরা করেও না লিপ্ত হইবা যদি তোমার চেষ্টাটা ব্যর্থ হয় তুমি দুনিয়াতেও নানসর শিকার হইবা পরকালেও নানসর শিকার হইমা সম্মান দেওয়ার মালিক কে বলেন সম্মান দেওয়ার মালিক কেমন কি হারাবেন ব্যাংকে কেন যান ঠাসা ব্যাংকে কেন যান কেন ধর্ম ধরেন কেন লোন নন কেন সুদ খান ও মুসলমান ও চাকরি দিবি হালালের মধ্যে সমাজে গরু বেশি দেখা যায় না কুকুর বেশি দেখা যায় বলেন গরু বাচ্চা দেয় কয়টা কুকুর বাচ্চা দেয় কয়টা কুকুর জব হয় কয়টা গরু জব হয় কয়টা লক্ষ লক্ষ গরু জব হয় বাচ্চা দিল একটা কুকুর একটাও জব হয় না বাচ্চা দিল হয় একটা এরপরেও গরুর সংখ্যা কেন বেশি দেখা যায় জানো একটাই কারণ গরু হালাল হালালে বড় ক আপনার এলাকার মাদ্রুম সাহেব চাকরি করে বেতন পাই বিশ হাজার ঘুস খায় আশি হাজার কতই সালাম দিবেন মিয়া ভাই কেমন আছেন কয় ভালো নাই মজা আর বরক হালাল খাবেন না হারাম খাবেন হালাল খাবেন না হারাম খাবেন হালাল খাবেন না হারাম খাবেন ঘরে আর একটা তালা বানাও লোনটা তালা বানাও লোন নিয়ে আর একটা তালা বানায় ও শুনলাম দুধের মধ্যে যদি এক কটা প্রসাব আর লাগে নি কথা কয় না দরকার নাই তোমার দরকার নাই একটা কুড়ে ঘরের মধ্যে বসবাস করে তোমার মতো দৈনিক মাছ তো পায় না এরপর সে যদি দুনিয়ার মধ্যে বসবাস করতে পারে সংসার করতে পারে বন্ধু বান্ধব নিয়ে চলতে পারে তুমি কেন পার যদি দেখো তুমি সন্তুষ্ট হইতে পারো না তার দিকে তাকাও সন্তুষ্ট আশা করি হইতে পারবা এরপরেও যদি না পারো তাহলে তুমি নিজেরটা ডিস্টার্ব তুমি একটা পশু হয়ে গেছ রাগ না আল্লাহ কয়েক যা দিলাম শুধুমাত্র আল্লাহর এই আশা নাই একটাই আশা কি আসা সম্পদ চাই দুনিয়ার সবচাইতে দামি মানুষ হবি আমি তাও চাই না আমি চাই তুই আমার গোলা আমি কো বাবু বাধ্যে তোর যা দরকার আমি আল্লাহ দিলাম তোর চাহিদা পূরণ করা দরকার আমি আল্লাহ দিলাম ও বন্ধা সারাদিন পরিশ্রম করো আমি আল্লাহ তোর বিশ্রামের জন্য রাত্র বানা দিলাম কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহরা আমি আল্লাহ কোনো জন্মদাতা ভাইয়া কাউকে জন্ম দেয় কোনো জন্মদাতা জন্ম নেই আমি আল্লাহ দুনিয়ার সমস্ত দোষেকে আমি আল্লাহ কোন তুল তোর আশা বারবার আল্লাহ করো আমি আল্লাহ তোর আশা পূরণ করতেছি আল্লাহ দরকার আল্লাহ খা দিলাম সিজি চালায় কামাই রোজগার তো ভালোই হইতেছে এবার একটা প্রাইভেটকার দরকার যা দিলাম এখনও আশা আসে আসেন আল্লাহ প্রাইভেট দিছ এখন একটা মাইক্রো দরকার আল্লাহ যা দিলাম তিনতলা বিল্ডিং হয়ে গেছে এখনো আশা শেষ হয় না গো এবার একটু হওয়া দরকার দিলাম মুসলমান ইমামদার আর এই সমস্ত শুধুমাত্র মসজিদের মধ্যে নামাজ পড়ানো মাদ্রাসার মধ্যে লেখাপড়া করানোটাই কিন্তু আপনার আমার দায়িত্ব সাহায্য কথা কয় না এলাকার মধ্যে একটা সন্ত্রাস ডাকাতি করে চুরি করে তেন্দার বাজি করে কিন্তু নির্বাচনের সময় সেই তো পাশ করে তুমি তুমি দাঁড়াইলে তার ভোট দেবে না কারণ কি জানো রে মুসলমান যেই সন্ত্রাসী লোকটা আছে একজন মানুষ মারা গেছে এবার একটা মানুষ মারা গেছে ইমাম সাহেবের দায়িত্ব শোক সংবাদ শেষ জানা যা পরে গিয়া খতম পরে দায়িত্ব মা মা আর সন্তাশি কি করে জানা যখন ওর খবর পায় বাঁশ কাটে কোমরে গামছা আমার সহযোগিতা লাগলে বই নির্বাচনের সময় ওই মৃত্যুর আত্মীয় স্বজন সন্ত্রাসীদের ভোটে ছিল মারে আর আস্তে আস্তে সমাজটা গলায় চইলা দেয় ঠিক কিনা সমাজ দাও। টুপিওয়ালা সারা ইনসা প্রতিষ্ঠা করা সম্ভব নয় সম্ভব নোম সমান ইহন দাস এখন যদি আমার মতো টুপিওয়ালা নির্বাচনে দাঁড়ায় মালদার নেতৃত্বের মধ্যে থাকবে ও মুসলমান মালদার ওই এলাকার মধ্যে চুরি কম হবে ওই এলাকার মধ্যে বিএনসিপি কম হবে ওই এলাকার মধ্যে মা বন্ধুর ইজ্জত হানি কম হবে ঠিক ঠিক আছে ও মুসলমান কোমরে আরাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন ছিলেন আপনি সামাজিক ছিলেন সবচেয়ে বড় সাংসারিক ছিলেন নবীজি কৌতুক করতেন বাস্তবায়ন করতে চাই হবে ও মুসলমান মনে করেন আপনি বুঝে একটা জুবা পাইয়া গেছেন না না ও মুসলমান ওলা আমায় ইমাম সাহেব আপনাকে নামাজ পড়ায় ইমাম সাহেব মধ্যে যায় আপনি ইমাম সাহেবের সাথে ঢুকুতে চলে গেলেন ওই ইমাম যদি ইমাম সাহেব কোনো কথা বলে একজন মুসরি দাস বলে গুজুর আপনার সাথে আমরা ভালো বুঝি তুমি কছু বুঝো কি মনে করছো ইমাম সাহেবের কে ইমাম সাহেব ভদ্র মানুষ বিদায় তোমাদের এই মাখা মাখির মধ্যে আসে না বরং ইমাম সাহেব যদি সমাজ পরিচালনা করে তোমার তথাক বুদ্ধিজীবীরা ইমাম সাহের পায়ের কাছে সুপুর সিন্দ সুনিয়া মে হুমিয়া কত বার নেই হুনিয়া মে দু কত বার নেই হ বাজার সুজার হিদার নে হাজার সুজার জাগাজি নে হাগাজি লগন কেমন এবার কি যাগ তামাশা নে হায় ইরত কি হায় অ মুসলমান দুনিয়ার মায়া করে গেলাম অথচ দুনিয়ার টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না দুনিয়ার টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না দুনিয়া টাকা পয়সা মানুষকে বাঁচাইও রাখতে পারে না ঠিক কিনা মুসলমান দুনিয়া টাকা পয়সা যদি মানুষকে বাঁচা রাখতে পারত কিশোরগঞ্জের বাজিতপুরের জহিউর হক কত টাকার মালিক ছিল নিজেও জানত না ও মুসলমান দেখতে যদি চাও কমান যদি চাও ঢাকার রামপুরা বনশ্রী আফতাবনগরে যাও হাজার হাজার কোটি টাকার মালিক একক মালিক জহুর জবুর তারা তরল খাবার খাইছে করমাপোনাও বিরানি গোস্ত ভাত খাইতে পারে নাই ও মুসলমান বর্তমানে বহু ধনী মানুষ দেখা যায় তাকে মালিক দেখা যায় আপনার বাড়িতে দাওয়াত দিবেন তোমার তো টাকা পয়সার অভাব নাই সম্মানের অভাব নাই সম্পদের অভাব নাই একটু উন্নত চিকিৎসা করো তোমার রুবির পরিধানের মধ্যে দামি দামি পোশাক তোমার সন্তানের পরিধানের মধ্যে দামি দামি পোশাক স্বর্ণের কাহা টাকা পয়সা দিয়া বাগের চক্ষু মিলে কিন্তু মুখের রুচি বাড়ানো যায় না প্রমাণে টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না মুসলমান শান্তি কাকে বলে ছয় মাসের মধ্যে না বিভিন্ন ইন্ডাস্ট্রিজ এর যত কর্মচারী কর্মকর্তা সব ছোট টাকা দুই নাম্বার বাগ্পা শিল্পপতি যতই যা হোক তোমার শান্তিকে পুলিশ করে দেওয়ার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ করা আছে তোমার চেয়ে তো শান্তি কেউ বেশি পাওয়ার কথা নয় ওই শিল্পপতি জবাব দেবে ভাই এসির বাতাসের যদিও দেহটা ঠান্ডা শান্তি নাই দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া যায় না তোমার হয়ে গেছে টাকা পয়সা মানুষকে শান্তিও দিতে পারে না যেদিন কাজ করতে পারে না ঘরের চুনায় আগুন জ্বলে না এরপরে যদি খবর নেওয়া খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারের মধ্যে শান্তির কোটি টাকার মালিকে দেখ অভাব হয় না দূর কোটি টাকার তত প্রভুর বর করলে দিলে রহমত মেটা হাসি না ফের লশটা দেখো মিশাল যাদু ঘরে কোনো পোকা সবাই গৃহা করে জ্ঞান যায়া বুঝে তারা শুধু ই বুদ্ধিমান মানুষ হলে ইশারতেই বুঝে ওলা আমার এই গ্রামের নেতৃত্ব মানতে হবে আপনার একটা দরকার, চেয়ারম্যান মেম্বার অস্বীকার করতেছি না আপনি চেয়ারম্যানকে বলবেন আমার বিচারটা করা দরকার সাথে আমার পাশের মাদ্রাসার মোহতামিম থাকে কারণ আপনি যদি বে করেন আমার মোহতামিম চাহ বেসআপি করবেন মা যদি মনে করো তোমার এই বুদ্ধি টুপিওয়ালার বুদ্ধি জ্ঞানের জ্ঞানের জ্ঞান আর বুদ্ধি সেখান দিয়া কেমন শুরু হয়ের বুদ্ধি বুদ্ধিমালার বুদ্ধি বৈজ্ঞানিকের বিজ্ঞান সব টুকিওয়ালার থেকে ধার করা বুদ্ধি আর বিজ্ঞান আপনি দুনিয়ার মানুষকে জানে কার কথা আরো বলেন কথাটা কার কথা ও পায় গর আপনি জানা দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয় না জানা কোন জানা করছেন একজন ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার নয় এই পার্থক্য নাই। একজন ডাক্তার নয় এই সাথে জড়িত ও মুসলমান যাদের মধ্যে কোরআন এর আছে যাদের মধ্যে সন্ন্যতের আলেম আছে আর যাদের মধ্যে নাই তারা জীবনেও এক হবে না আমার কথা যদি পছন্দ না হয় আমার জোবান বন্ধ করে লাভ আমারটা বন্ধ করবেন আমার মতো হাজার জনে আবার বলবো ঠিক কি না আর যদি চিন্তা করুন একসাথে বন্ধ করে দিদ কোরআনটা পারলে বন্ধ করে দাও দেয় এক মুজিব লুকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে বিয় এক জিয়া লুকান্তরে লক্ষ্য জিয়া ঘরে করে তাহলে ওলা মাইক্রাম কি জঙ্গলে জঙ্গলে নাকি সারা বিশ্বের বলা আমায় গ্রামের পক্ষ থেকে একটা মুহাদ্দিস আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দিবি বিশ্বাস হয়তো জোরে বলেন যদি তোমার পছন্দ না অনেক কিছু তো বুঝলে বলে যদি আপনার পছন্দ না হয় আমি পছন্দ করি না ওলামাই কেরাম আমার ভালো লাগে না মাদ্রাসা আমার শরীর জলে আমি ভাড়া দেওয়ার পর টুপিও যদি এক কথা তোমার পছন্দ না হয় জানা কথাটা মনে হয় এরকম না তখন আরাকা আলেম দিয়ে তুমি যাচাই করো ঠিক কিনা বলুন শিল্নি খাইলে কারায় মোল্লা না আরে হুজুর আছে বিদায় আছে হুজুর থাকবে না কেন পিপিলিকা জানে হুজুরা যতদিন আছে দুনিয়া ততদিন আছে আর দুনিয়া থাকলে আমি পিপি থাকতে পারব। কিন্তু মানুষ শ্রেষ্ঠ বুদ্ধিমান হয়েও সেটা বুঝতে পারবে কারণ আল্লাহ পরিপূর্ণ জ্ঞান দান করছেন একমাত্র মানুষকে না ফিরিস্তা না জানোয়ার পরিপূর্ণ জ্ঞান কাদেরকে দান করছেন মানুষকে পরিপূর্ণ জ্ঞান পাওয়ার পরেও যদি মানুষ জ্ঞান ঠিকভাবে ভাবে না খাটাইতে পারে আপনি বলবেন হুজুর আমি তো বুঝি না হুজুররা কতজন কতদিকে অনেক সময় প্রশ্ন করে হুজুরা আপনাদের মধ্যেই তো দলের অবাধ নাই আমি যাবো করি আমি কি আপনি সৌর আহান নামে যান আপনি কোনটা ঘি কোনটা ডালা ভালো করে চিন কোনটা এক নম্বর সয়াবিন কোনটা দুই নাম্বার সয়াবিন খুব ভালো করে চিনেন কথা কেন পাঁচশো টাকার নোট কোনটা নকল আর কোনটা আসলে খুব ভালো করে চিনেন এক হাজার টাকা নোটটা যখন পকেটে নিবেন তার আগে কয়েকবার উল্টা যদি আপনার কাছে না থাকে আছে কিন্তু আপনি যদি সেই শক্তি ব্যবহার না করেন তো নাম কোথায় যাবেন বলেন কথা বলে না সব ইসলাম এত সুন্দরভাবে ভাবে দেওয়ার পরে নিদর্শন দেওয়ার পরেও তুমি যদি না চেনার ভাঙ করো তো নাম তো প্রস্তুত না গতকাল বলছিলাম আজকে আর বলবো না ওম সলমান দাদা যখন তাপুর মধ্যে যুগ সেন আব্রাহা সিংহাসন সেরে দাঁড়িয়ে গেছে আমরা শহরের মধ্যে অবস্থান না করাই এই সুযোগ আমাদের উঠ গুলো গ্রেফতার করে আমাদের উঠ নিয়ে আস আমি বরং অবাক হয়ে গেলাম আপনাদের ব্যায় আপনাদের হৃদয়ের স্পন্দন আপনাদের আপনাদের জোরে বলেন আর ওরে বলেন শুধু কি মতো মসজিদ তো প্রত্যেকটা মানুষের হৃদয় জায়গা কথা বলেন তাহলে নামাজের আজান শুনলে কেন নামাজে যাও না আজান কানে শুনিয়া আজান কানে শুনিয়া কেমন তাকো বসিয়া নামাজের লাগিয়া কি তোর বোতেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মতো মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লা সারা আপন কা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ওহে মুমিন মুসলমান হবে মাজিদের মোহাবত অন্ত্রে ঢুকাবেন মাসিনা যে মুসলমান নামাজ লাগবে কি লাগবে না قال النبي صلى الله عليه وسلم الصلاه مفتاح الجنه او كما قال النبي عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم الصلاه عماد الدين او كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمد عبده ورسوله اقام الصلاه وايتا সকা والحج وصوم رمضان গেলেও পাওয়া যায় না কোটি টাকা ঘুষ দিন তালার চাবি পাওয়া যাবে না তালার চাবি কেমনে পাইবা জানো রে মুসলমান যদি চাকরি পাইতে চাও ঠিক ভাবে দেবন্ধের সর্বপ্রথম একজন বড় আল্লাহালা ছিলেন বেশিরভাগ আল্লাহ সাথে প্রেমে মগ্ন থাকতেন একদিন রাতে আল্লা রী কি যেন মনে করে এমনি বারবার বলতেছেন আল্লাহ আমাকে তিন লাখ টাকা দাও তিন লাখ টাকা দাও তিন লাখ টাকা দাও এই টাকা একটা বাড়ি এত এমন বাড়ি পৃথিবীর মধ্যে আর কেউ দেখে নাই হাজার হাজার প্রহরী দেখা যায় যখনই আর কোনো নানুর রহমাতুল্লাহ হ্যালাই বাগানের মধ্যে ঢুকলেন সবাই স্বাগতম জানাইতেছেন নান্লা রাই বললেন ও ভাইরা এই বাড়িটা ঘুরে ঘুরে দেখতে পারবো কিনা বলে হ্যাঁ দেখতে পারবেন বলে এই বাড়িটা করে বাড়িটা আপনার ওই বাড়িটা একটু দেখবেন গিয়া সামনের দেখেন একটা ইট না তাকে ভালো দেখা যায়নি একটা মানুষের চেহারা খুব সুন্দর সবকিছু সুন্দর দাঁত সুন্দর কিন্তু একটা দাঁত নাই ভালো লাগেনি সামনে দিয়ে যাদের দাঁত নাই মাইন করেন না গোলাপ এই মালিক যিনি তার নাম ইয়া খুব তুমি একজন শিক্ষক এই বাড়িটা জান্নাত যারা চায় দিয়া পায় না এই জন্য দেখবেন যারা আল্লাহ বলা কিন্তু দুনিয়ার জৌলস মধ্যে কম কথা কায় না তিনি আল্লা তিন লক্ষ টাকা চাইছে জান্নাতের মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসের দাম তিন লক্ষ প্রত্যেকটার দাম অমূল্য কোন টাকা দিয়া কেনা যায় এই জান্নাতের এই বাড়ির একটা ইট এত দাম এত দাম বিক্রি করা হয় দেয়ের একটা ইটের টাকা জোগাড় হবে না গোলাম চেয়ে কম্বল আর কিচ্ছু নাই এই জন্য আল্লাহ আলামি এই তিন লক্ষ টাকা ব্যবস্থা করছেন এই একটা আমার ইটটা ফিরে দাম আমার টাকার দরকার নাই ও সব যদি আল্লাহ এবার দেখেন ইটটা আর আগের মতো ওখানে ফাঁকা নয় সুন্দর করে লাগানো আছে বাড়িটা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় নামাজ পড়া লাগবে কি না জোরে বলেন আর জোরে বলেন বাই ঘ আব্রাহাদ হামলা যাতে না করি তার আবেদন করলেন না কারণটা কি দাদারা করে বললেন হে বেদ কাবার ঘর কাবার মালিক আল্লাহ উটের মালিক হামলা মালিক আমরা আল্লাহর ঘর আমাদের উদ্দেশ্যে চলে যাবো আমরা গুলো ছেলে দিচ্ছে নবীদের দাদা উঠ নিয়ে চলে যাও সিদ্ধান্ত পায়া গেছে কিন্তু নাও করে বায়ুল্লাহ রক্ষার জন্য আন্দোলন নাও করে আমরা বায়তুল্লাহ ভাঙবই ভাঙ্গব আমি আব্রাহা দমে যাওয়ার লগ্নমান যে শক্তি প্রদর্শন করতে চায় না চায় আল্লাহেনি আর নাম্বার ছাড়া বে কি নাম্বার দিলেন জিরো দেওয়ার কত যোগ্যতা জিরো পাওয়ার যোগ্যতা নাই নাম্বার সারা ব্যাক উঁচা পাহাড়ের উপর উঠছে মারার জন্য আল্লাহর মরণ আছে আল্লাহ ঘুমান আল্লাহ বুড়া আল্লাহ যুবক আল্লাহ কেমন কেউ জানে আল্লাহ দুনিয়ার শব্দস্তিন থেকে মুক্ত রাষ্ট্রের মধ্যে দৌড়ায় শহরের গলির মধ্যে দৌড়ায় মানুষকে এলাজ করে জানায় এখন থেকে আমি তোমাদের নতুন নতুন দাঁড়া থাকবি আমি ইব্রাহিমের খোদাকে মেনে ফেলেছি এখন আমি তোদের অধিপতি যখন এখনো শেষ হয় এমন সময় ল্যাংরা মশা ল্যাংরা ফা দিয়া মাথার মধ্যে একটা বাড়ি মাস শট মাস মারে বাবার বলে চিটকার মাসে দার দিচ্ছে ও মহারাজ কি ভারী হয়ে গেছে টিপ দিয়ে ঠিক হয়ে যাবে টিপ দেয় দাঁড়া মানে কয় জোরে দেয় মজা লাগে জোরে দেয় মজা লাগতেছে এদিকে লেঙ্গামশা লাঠির জোর একটু বাড়া দিছে আরো বেশি ব্যথা শুরু হয়ে গেছে মনে মনে চিন্তা করছো সে সুযোগ পাইছি হাসা করবো না মহারাজ জীবনে লাইতেনে কম লাইত্যাও নাই ঘুসা কম গুসাও নাই আসে যেহেতু পাই না জুতা কি কর শেষ পর্যন্ত জুতা লোবি মানুষের বেকার আছে দরজাটা বন্ধ কর জুতা নিয়ে বাইরে আনশ করছিস ঘুইরা ঘুইরা মাথার কোনো জায়গা যেন জুতার বরকত থেকে বাকি না থাকে কি হয়েছে ঝাড়ু দেখা যায় ঝাড়ুই লোক দারোয়ান খোলার মাথায় জুতার বাড়ি খেলা টাকা আর খেলা টাকা কত বড় ষড়যন্ত্র করবি ভয় আছে চিন্তা আছে কেন নাই সারে জুনিয়া ho mukhalif nahi kuchan saare duniya ho এবার ঝারুদিয়া নমরুদের মাথার মধ্যে দারোয়ান ও চুড়ন্ত সিদ্ধান্ত কি কয়েকটা মুগুর নারোয়ান মুগুর মিয়া একবারই জায়গার মধ্যে সংস্কৃত খোলা চিত কার সাথে পাল্লা দাও আল্লার ঘর বাংবে সাহস তো কম না আল্লার ঘরের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তার ছাড় হবে না ঠিকঠেনাবে না কোরআলের বিরুদ্ধে বললে কোনো ছাড় হবে না অসুলের আদর্শের বিরুদ্ধে বললে কোনো ছাড় হবে না মুসলমানদের বিরুদ্ধে কথা বললে কোনো ছাড় হবে না মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে ছাড় হবে না মসজিদের বিরুদ্ধে কথা বললে কোনো ছাড় হবে না ও গ্রামের বিরুদ্ধে কথা বললে ছাড় হবে না কুতির বিরুদ্ধে কথা বললে ছাড় হবে না বিরুদ্ধে কথা বললে কোনো ছাড় হবে না হবে না বিদ্যুৎ থাকবে তরু চুরি করবে না দেশপ্রেমিক যদি থাকে তো হুজুরাই আছে কথা কয়না রাস্তাঘাট ভালো থাকবে না গাড়ি না চললে হেঁটে আমরা চলবো পাঁচ দশ মাইল হেঁটে ক্লাস করার মতো মস্য নামাজ পড়ার মতো অভিজ্ঞতা ওলামায় গ্রামের আছে ঠিক কিনা বলেন আমরা সরকারের বিরুদ্ধে যাবো না বিরোধী দলের বিরুদ্ধে যাবো না কিন্তু এটা মুসলমানের দেশ বিরানব্বই ভাগ মুসলমান বসবাস করে বাংলার জমিনে আউলিয়া গ্রামের পদতলিতে ধর্মে বাংলার জমিন গ্রামের বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে বাংলার জমিন মসজিদের রাজধানী বলা হয় বাংলার জমিনকে নারী পুরুষ মুখরিত হয় সকাল সপ্তাহ জিকিরের আওয়াজে মুসলমানের অন্তরে প্রশান্তি লাভ করে সেই বাংলার জমিনে মুসলমানদের কথা বলবে ইসলামের কথা বলবে কোরআনের কথা বলবে ভয় করবো কাকে আর বলেন ভয় করব কাকে আল্লাহকে সেটা কাউকে ভয় করি না আল্লাহকে ভালোবাসি না যদি আল্লাহর ধরে আল্লাহর ব্যয় করবো আল্লাহর জন্য ব্যয় করব। কারো সাথে রহস্য করব আল্লাহর জন্য রহস্য করব সংসার করব আল্লাহর জন্য সন্তান লালন পালন করব আল্লাহর জন্য দুনিয়ার কারো গোলা ভিতর সবাই রাজি আছেন কারণ একসময় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া কোন আলাদা রাষ্ট্র ছিল না সব মিলে নাম ছিল মহাভারত এই মহাভারত একসময় শাসন করতো মুসলমানেরা মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরে উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আমি আপনাদের মাঝে বলতে পারব না এক মিনিট আমার কথাটা প্রমাণ দেওয়ার জন্য শুরু করতেছি মুসলমানদের হাত থেকে ইংরেজরা ক্ষমতা ছিনে নেওয়ার পরে মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজেপ্ত করে দেয় মুসলমানদের উপরে নির্যাতনের চালানো শুরু হয় মুসলমানদের মাধ্যম প্রায় মুসলমানদের নির্যাতন সহ্য করতে না পেরে মুসলমানদের পিঠ যখন দেয়ালের সাথে লেগে গেছে শাহ হলিউল্লাহ দেহল বি সন্তান আঠারোশো তিন অথবা আট খ্রিস্টাব্দেশ মহাভারতের মুসলমানদেরকে ডাক দিলেন হে মহাভারতের মুসলমানেরা ইংলিশ খেলাও আন্দোলনের জন্য একটা মুক্তিযুদ্ধের আন্দোলনে জাপিয়ে পড়ো না ইংরেজদের শোষণ আমরা শোষণে শোষণে শেষ হয়ে জন্য রক্ত দিয়েছে ওলামায় জীবন দিয়েছে গাছের ডালে ডালে ওলামায়ের নাচ ছিল মুসলমানদেরকে জনতা আগুনের মধ্যে জানানো হয়েছে সুরের চামড়ায় পেছিয়ে মুসলমান ওলামায়ামকে আগুনের মধ্যে আমাদের তাদের পায়ের তালে নিষ্কোষিত হয়ে থাকতে কোথাও মহাভারত স্বাধীন হয়েছে সূত্র ধরে পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হয়েছে শুরুটা করেছিল আর ও বলেন ভয় করবো কাকে সব কিছুর মালিক সব কিছুর মালিক শিক্ষা গ্রহণ করে নাই সিদ্ধান্ত থেকে নটাই ঘটেছিল আব্রাহাম বাহিনীর এই ঘটনাটা মাধ্যমে জানাই দিছে যাতে নবীজি ঘাবড়ায় না যান ভয় না পান তিনি টনিক দিয়া দিলেন আলাম তারা আপনি কি দেখেন নাই ঘটনাটা কি নবীজি দেখছেন নাকি জোরে বলেন কেন দেখেন নাই ঘটনা ঘটছে নবীজি জন্মের আগে তাহলে আল্লাহ কেন বললেন দেখেন নাই ধারাবাহিক দাওরা বাস করে নেই হক আদায় করে কামেল পাশ করে নেই তাদের জন্য বাংলা অনুবাদ দেখে বাংলা তর্জমা কোরআন করা যায় কারণ যারা তাদের জন্য কোরআন এর হেদায়েত পরে হেদায়তের মধ্যে থাকবে বরং পথ হওয়া থাকবে নিচ্ছি বিরক্ত লাগে কোরআন প্রধান দিক দুইটা কয়টা জোর একটা শব্দ শব্দ ছাড়া কোরআন অস্তিত্ব নাই আর অর্থ অর্থ ছাড়া কোরআন যদি না থাকে কোরআন সমগ্র জগতের প্রতিপাদক সমস্ত প্রশংসা কাল আরো জোরে বলেন এই আয়াত কোরআন প্রথম আয়াত প্রথম আয়াতের মধ্যে আল্লাহ আলামিল এটাই তো জানাইলেন সমস্ত প্রশংসা কার এটাই তো অর্থ ঠিক কিনা সমস্ত প্রশংসা কাজ সমস্ত প্রশংসা কার কিন্তু ও মুসলমান আমরা তো দেখি মানুষের জন্য প্রশংসা হয় শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয় হয়, ও মুসলমান আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ তো বললেন সমস্ত প্রশংসা ও মুসলমান এখন এই একটা আয়াত তা না জানলে জন্য পথ হওয়া যথেষ্ট আল্লা তো বললেন সমস্ত প্রশংসা আল্লাহ কিন্তু এখন তো দেখি মানুষের প্রশংসা আসছে ও মুসলমান এজন্য শব্দ এবং অর্থ দুইটার মধ্য থেকে আর একটা জিনিস বের হয় যার নাম মূল দত্ত শ্রীবা ব্যাখ্যা ব্যাখ্যা যদি না জানো কোন মূল মর্ম বোঝা যাবে না ও মুসলমান এবার দেখেন ব্যাখ্যার মাধ্যমে আল্লাহ যেটা বললেন এটা সঠিক না কণ্ঠবিল কে দান করছেন সবাই বলেন না কেন কে দান করছেন আল্লাহ দান করছেন যদি নিজের থেকে কেউ বানাইতে পারতো দুনিয়ার সমস্ত মানুষ শিল্পী হওয়া যাইতো আমের বিষ্টা নিজের থেকে অর্জন ও কেউ নিজের থেকে কিছুই অর্জন হয় নাই সবকিছু দান করছেন যেহেতু যদিও বুঝতেব ব্যক্তির প্রশংসা করা হয় সব ইয়ে জমা হয় আল্লাহর প্রশংসার জুড়িতে ঠিক কে ও জরা আলম না জরা